আবদুল্লাহ ইবনু উমর আদিলাহ তো হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পাঁচ প্রকারের ক্ষতিকারক প্রাণী যাদেরকে কেউ ইহরাম অবস্থায়ও যদি মেরে ফেলে তাহলে কোনো গুনা নেই এগুলো হলো বিচ্ছু ইদুর, পাগলা কুকুর কাক এবং চিল